কুম ওরহমতুল্লাহাতিল্লাহ মুসলিম সম্মান দর্শকবৃন্দ আল্লাহর কাছে ভালো হতে হলে তার পথে চলতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহর দিকে দাওয়া দিতে হবে এটি প্রতিটি মুসলিমের কর্তব্য সেই জন্য তারাই ভালো লোক যারা আল্লাহর পথে মানুষদেরকে দাওয়াত দেয় আর দাওয়াতের জন্য অবশ্যই একটি উন্নত চরিত্রের মানুষ তৈরি হতে হবে আপনাকে এবং প্রত্যেকটি আপনার সন্তান সন্তদেরকেও সেই পদ্ধতিতে বড় করে তুলতে হবে যা তারা যেন দাঁড়িহিল আল্লাহ হতে পারে আল্লাহর পথে দাওয়াত দিতে পারে সেই যোগ্যতা অর্জন করতে পারে দর্শক বিন্দু আমরা এর আগে ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইল্লাহের কাছ থেকে শুনছিলাম কিভাবে সন্তানদেরকে সঠিক পদ্ধতিতে লালন পালন করা যায় কিভাবে তাদেরকে শিক্ষিত করে তোলা যায় আল্লাহ এবং তার রসুলের নীতিতে কীভাবে তাদের দেখানো এবং শেখানো পদ্ধতিতে আমরা সন্তানদের বড় করতে পারি আমরা আজও তাকে স্টুডিওতে আহ্বান করেছি তার কাছ থেকে এ বিষয়ে কিছু জিনিস জানার জন্য তো আমরা শাহের কাছে ফিরে যাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহুল্লাহ মতন আমরা এর আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে কিভাবে তার বিতর বা সন্তানদের কীভাবে সঠিক শিক্ষা দেওয়া পারে আজকে আমরা আপনার কাছ থেকে তার বেতল আউলাদ আউলাদ একটু বড়ো তারাও কিন্তু আমাদেরই সন্তান কিভাবে আমাদের যারা দর্শক আছেন তারা তাদের সন্তানদেরকে বড় করবেন সে বিষয়ে একটু গাইডলাইন ভালো হতে চাই আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ আপনাকে আমরা এর আগে কিছু আলোচনা করেছিলাম যেটা তার বিয়ের বেশ গুরুত্বপূর্ণ কিছু দিক ছিল সন্তান যখন বড় হয়ে যাবে অর্থাৎ বড় হতে শুরু করবে তারা ১০ বছরের পর থেকে আসলে বড় এরা তো হাদিস থেকে আমরা জানি যেহেতু বলেছেন মরু আবনাস যে তোমাদের সন্তানদেরকে যখন তারা সাত বছর বয়সে পৌঁছে তখন সাল্লা নির্দেশ দাও এবং দশ বছর হলে তাদেরকে প্রহার করতে পারে সাত বছরে তাকে শয্যা আলাদা করে দেওয়া উচিত যেহেতু সে সবকিছু বুঝতে আর দশ বছরে প্রেশার দিতে হবে কারণ দশ বছরটা বালে ঘর কাছাকাছি বয়সে সে চলে আসছে কারণ ঘর তো আর এক নামাজ না তাহলে বোঝা গেল যে এর থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি সেটি হচ্ছে দশ বছর বয়স থেকেই কিন্তু কিন্তু এই দশ বছর থেকে তাকে আমরা বড় হিসাবে ট্রিট করতে পারি অতএব তার ব্যাপারে সাবধান এবং সতর্কতা অবলম্বন করার সময় কিন্তু এসে গেছে এই সময় ছেলেদের মধ্যে কিন্তু আসলে একটু বাইরের জগতের প্রতি আগ্রহ দেখা দেয় তারপরে নানা কিছুর প্রতি আগ্রহ দেখা দেয় খেলাধুলা বন্ধু বান্ধব ইত্যাদি তো বাবা মায়ের উচিত হচ্ছে প্রথম কথা হচ্ছে যে তার শিক্ষার মাসার বা শিক্ষার যে লাইনটা সেটা তো তিনি ইতিমধ্যে নির্ধারণ করেছেন অনেক সময় যদি স্কুলে পড়িয়ে থাকেন তারপর কিছু ইসলাম শিক্ষার ব্যবস্থা করতে চান সেটাও করতে পারেন অথবা শুরু থেকে যদি ইসলামিক শিক্ষার ব্যবস্থা করেন সেটাও করতে পারেন মানে ইসলামী শিক্ষার তাকে মাস্ট দিতেই হবে দিতেই হবে আমি এখানে আরেকটা জিনিস বলবো যেহেতু শিক্ষার ব্যবস্থা নানা ধরনের তাহলে বাচ্চাদেরকে একটা সময় পর্যন্ত কিন্তু ইসলাম শিক্ষা দিতে হবে এবং সেটা যদি হয় একদম প্রথম থেকে অন্তত পঞ্চম শ্রেণী পর্যন্ত আর একটু অষ্টম শ্রেণী পর্যন্ত আরেকটু ভালো হয় যদি দাখিল অথবা এসএসসি পর্যন্ত আপনি ইসলাম শিক্ষাটা দিতে পারেন আপনি তাকে ভবিষ্যতে যে কোনো পর পারেন তাহলে শুরুতে আমাদের ব্যাপকভাবে ইসলাম শিক্ষা শিক্ষার আসা উচিত আমি মনে করি এর মধ্যে বয়সে একটা বাচ্চা খুব এবং সে যদি এইটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ এরপরে যখন বাচ্চারা একটু বড় হবে সে স্কুলে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক তখন তার উপর একটু নজরদারি প্রয়োজন নজরদারি বলতে তাকে একদম আষ্টে বেঁধে ফেলার কথা আমি বলছি না এখন যেহেতু আছে মানে টিভিটা বাসায় চরম নিয়ন্ত্রণ করা দরকার যদি উঠিয়ে দেওয়া যায় আরো ভালো যে বাসায় প্রচুর মানে হয়তো সদস্য আছে ছোটোখাটো ছেলেমেয়েরা আছে সেখানে টিভিটা উঠিয়ে দেওয়াটা উচিত বলে মনে করি কারণ এই ছোটো বাচ্চাদের জন্য এই টিভি দেখার কোনো প্রয়োজন নাই তাদের জন্য কম্পিউটারে যথেষ্ট যেখানে শিক্ষামূলক অনুষ্ঠানগুলো তারা দেখতে চায় সেগুলো মানে কম্পিউটারের যে সিডি রোম আছে বা যে মানে ভিসিডির মাধ্যমে তারা সেগুলো দেখতে পারে ছবি সহ দেখতে পারে শুধু অডিও শুনতে পারে কোনো অসুবিধা নেই সুতরাং টিভির যেহেতু বিকল্প হয়ে গেছে এবং তার মধ্য দিয়ে অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায় কম্পিউটার ছেলে মেয়েরা যেন বাবা মাকে বন্ধু ভাবতে শেখে গুরুত্বপূর্ণ একটা কথা কারণ বাবা মা যদি তাকে প্রেসারাইজ করে তাকে নজরদারিতে রাখে আমি তো দেই না তো রাসুলাম শুননা শুননা আসলে আমি মাঝখানে একবার মনে হয় কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের বাচ্চাদেরকে চুমু খান সময় না তো এই সময় পাওয়া আসলে এবং তারা আপনাকে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসবেন এবং এই মমতার মধ্যে দিয়ে তখন বাচ্চাদের তার সহজ হয়ে যাবে তার বিয়েটটা যদি শুধু শাসন হয় তাহলে সেটা কার্যকর হবে না তখন সে যেন ইয়াদা ইয়া মানে তিনি যেমন হাসি খুশি মানে এখানে কোন শাসন নাই অনুশাসন নাই এখানে একটু কোন অনুশাসন থাকবে না শৃঙ্খলা থাকবে না এটার মানে অনুশাসনের ব্যবস্থা করে রাখবে সে জুলি রাখবে না কিন্তু স্বামী স্ত্রী কোন মতই টিকছে না তখন তার ম্যানেজমেন্ট হচ্ছে তালাক তার শেষ পরিণতি হচ্ছে তালাকি ঠিক তেমনি একজন মানে একটা সমাজ খুব সুন্দর মত চলছে কোন অপরাধী নাই বা কোন শাস্তি নাই জেল নাই জুলুম নাই ঠিক আছে কিন্তু এখানে যদি অপরাধী বেড়ে যায় তাহলে প্রত্যেক অপরাধের জন্য কারণ আপনি যদি ফ্র্যাঙ্ক রিলেশন করতে না পারেন তাহলে আপনাকে সে মিথ্যা বলবে এবং বাচ্চাদের মধ্যে মিথ্যা বলার স্বভাব খুব বেশি বিশেষ করে আপনি যদি তাকে সত্য করে বলে তখন ও তো সত্য করে বলবেই না আপনি যখন আপনি যখন তাকে প্রেসার দিবেন যে সত্য বলো তখন কিন্তু সে সত্য বলবে না সে মিথ্যা বলেই পারেন চমৎকার হাদিস এবং সেটি হচ্ছে ছিলাম তিনি বলছেন গোলাম কিছু ক্যালেমা শিক্ষা দিচ্ছি কিছু বাণী কিছু মেসেজ শিক্ষা দিচ্ছে তাকে পাবে আল্লাহ ইয়া আল্লাহর ইবাদত করে সে তো আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র যে আল্লাহকে ভালোবাসে যার ইমানের প্রথম প্রণয় হচ্ছে ভালোবাসা যখন তুমি সাহায্য চাইবে ইমান শেখাচ্ছে এখানে আকিদা শেখাচ্ছে এখানে শেখাচ্ছে এখানে তার জীবনের আমরা আলোচনাটা আর একটু লম্বা করো কারণ খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা এখান থেকে পাই সে আলোচনা শুনবো আলাইকুম আমি আপনারা দেখছেন বাংলা হাফিজুল্লাহ বিন छा के मान दिए चलम संसर्गे प्रति बार सकाल आठ टेटी सुन्न आलो के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 थ जार सम्पर्हानल्लामकुमी दर्शकबिंद बितर फल फिर महासारम डर मुहम्मद मंजूर তিনি আমাদেরকে আলোচনা করছিলেন এর আগে আমাদের সাথে আমরা আলোচনা করছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে আব্বাসের মতো একজন বালককে কি সুন্দর ভাবে শিক্ষা দিচ্ছেন কি গুরুত্বপূর্ণ বিষয় কি মমতার সাথে এবং লাস্টে তিনি বলছেন যখন তুমি সাহায্য চাইবে আল্লাহ সাহায্য জেনে রাখো জেনে রাখো যদি উম্মার সব লোকেরা একসাথ হয়ে তোমার কোনো উপকার করতে চাহায় তারা উপকার করতে পারবে না তারা করতে পারবে আর যদি তারা সবাই একসাথে ক্ষতি করতে চায় তাহলে তারা ক্ষতি করতে পারবে না শুধু ততটুকু পারবে যতটুকু আল্লাহ লাখে রেখেছেন আর আল্লাহ যদি লিখে রাখেন তাহলে কিন্তু তারা কিছুই ক্ষতি করতে পারবে না এবং আল্লাহ তারা কেউ করতে পারবে না হলো যে তাকদীর মানুষের মধ্যে শয়তান চেষ্টা করে ফলে তাকতির মাসালায় এসে অনেকেই যে বাচ্চা এই ছোট অবস্থায় এবং যেই রাসোলা বলেছেন যে বড় হয়েছে শাহুল না সাহাফি আল্লাহর আবাদত্বের সে বড় হবে সেরকম পরিবেশ তার তৈরি হবে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এই পরিবেশ দেওয়া এই ভালোবাসা দেওয়া এই মমতা অভিভাবকের কর্তব্য মা এবং বাবা সময় দেখি মা বলে তোমার দায়িত্ব আসলে ক্ষতি হচ্ছে মাকে একটু ধৈর্য ধারণ করতে হবে আমরা দেখছি আসলে আমাদের মুসলিম ফ্যামিলিগুলোতে অনেক ক্ষেত্রেই মায়ের কথা শুনতে না এটা একটা সত্য কথা কিন্তু সেক্ষেত্রে মা বুদ্ধিমাত্রার পরিচয় দেবেন সেক্ষেত্রে যদি কাজে লাগান মা কিন্তু একটু বুদ্ধির পরিচয় দিলে তার স্বামীকে সে সন্তানের তার কাজে লাগাতে পারে এবং তখন দুজনের যৌথ প্রচেষ্টায় কিন্তু শোনায় সোহাগ আর একটা সংসারও যেমন গড়ে উঠবে বাচ্চাদের বিরাট ভূমিকা থাকার পিতাও তেমনি মায়ের সম্মানটা সন্তানের কাছে যেন থাকে চরিত্র যদি উঠে ধরতো মা বাবা দুজনকে আবার রোল মডেল হওয়া উচিত ঝগড়া করে বাচ্চাদের সামনে তাহলে কিন্তু রোল মডেল হওয়া তো দূরের কথা বাবা মামের প্রতি তারা বিরক্ত হবে লজ্জিত হবে আমার বাবা মা কেমন এমন জি অনেকটা সুতরাং তার ক্ষেত্রে এটা বিরাট একটা খারাপ প্রভাব ফেলে যদি মা বাবাকে বাবা মাকে কঠিন কথা বলে অথবা গাড়ি গালাজ করে অথবা ঝগড়াঝাটি করে ওটা কিন্তু যদি তাদের ঝগড়া করতেই হয় তাহলে রাত্রে দরজা বন্ধ করে কিছুটা পরস্পর তার হওয়ার দরকার ছিল না এটা রসুল্লাহ আসলামের স্ত্রীদের সাথে রসুলের ব্যবহার কেমন ছিল এ থেকে সেই শিক্ষাটা নিতে পারি আমি এখানে আরেকটা কথা সেটা হলো আজকের ব্যস্ত নাগরিক জীবনে আমাদের হয়তো অনেক সীমাবদ্ধতায় আছে এটা আমরা স্বীকার করব তবে আলহামদুলিল্লাহ আমরা শহুরে পরিবেশগুলোতে দেখতে পাচ্ছি যে অনেক ইসলামিক হয়তো ইনফর্মাল এডুকেশনের ব্যবস্থা হচ্ছে কোথাও উইকেন্ড ইসলামিক স্কুল আছে বিভিন্ন প্রতিষ্ঠানে সেটা ছুটির দিন তারা ব্যবস্থা করছে তারপরে অনেকখানে হয়তো ছুটির দিন ডেলং কিছু ইসলাম রাকিদা কোর্স তফসির কোর্স বিভিন্ন টপিকের উপর আলোচনা হচ্ছে আমি মনে করি যে আমাদের অভিভাবকরা যদি এগুলোতে অংশগ্রহণ করেন এবং তাদের সন্তানদেরকে নিয়ে আসেন তাহলে একটা সুন্দরতার ব্যবস্থা হতে পারে অনানুষ্ঠানিক শিক্ষা তারা যদি তারা স্কুলেও যায় তবুও এই শিক্ষার আন্ডারে এসে তাদের অনেক চোখ নাক খুলে যেতে পারে তারা মানে জ্ঞান অর্জন করতে পারেন আর আরেকটা বিষয় আমি মনে করি খুব জরুরি সেটি হচ্ছে যে বাচ্চাদেরকে মসজিদমুখী করা আহ ছোট বাচ্চাদেরকে নেওয়া যেতে পারে ইমাম সাহেবদের প্রতি আমরা আহ্বান রাখতে পারি তারা যেন ছোট বাচ্চাদের দেখে বিরক্ত না হন কারণ অনেকেরা ইমাম সাহেবকে ভয় দেখাবেন না মসজিদে আসলে যদি বাচ্চারা ভয় পায় ও আর বড় হলে আসবে না জন্য মসজিদে ছোট বাচ্চা যদি দুষ্টামি করে সহ্য তাহলে এটা তো তিনি লম্বা করে দিয়েছেন যে আবার উঠে গেলে বাচ্চা খেলার অসুবিধা অসুবিধা গুরুত্ব করে দিয়েছেন একটা মানুষের মনের আঘাত দেন তাহলে মসজিদ বাচ্চাদের ফ্রি খেলার জায়গা আমরা করব না কারণ বাচ্চারা এই যে তারা যে একটা হইচই করছে এই হইচয়ের সময় কিছু ইনস্ট্রাকশন দিলে এটা তো আরেকটা তারবিয়ত হলো শিক্ষা হলো যদি দুষ্টামি না করে তাহলে তো আপনি তারবিয়ত দেওয়া থেকে আপনি নিজেও বঞ্চিত হলেন আসলে আরেকটি জিনিসের দিকে দরকার যে বলেন যেটা হচ্ছে আপনি বলছিলেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও শিক্ষা আছে সেটাও শিখতে পারে দুইটি শিখতে পারে কিন্তু একজন বা একজন ছাত্র কেমন হওয়া উচিত কিছু আদব কায়দার খেয়াল রাখা উচিত শিক্ষার ক্ষেত্রে কারণ আলিম কিন্তু এমনিতে চলে আসে না বেশি দিনই আলমের ক্ষেত্রে আদব কায়দা কিন্তু বিরাট জিনিস অনেক সময় আমরা আদব কায়দার সীমা লঙ্ঘন করে বেশি দূরের মানে এবার পর্যায়ে চলে যেটা ভিন্ন কথা কিন্তু আসলে তো কিছু আদবের প্রয়োজন আছে যেহেতু এলমটা হচ্ছে আর একটি গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের সন্তানদের যারা এখন হয়তো আগে ইসলামী শিক্ষা নিতে পারেনি এখন ইনফরমালি পড়াশোনা করে কিংবা বিভিন্ন কোর্স থেকে শিক্ষা নিচ্ছে তাদের এটি অথবা তাদের যে আদাব শিষ্টাচারগুলো থাকা দরকার আমাদের নিজেদেরও যারা আমরা হয়তো আগে ইসলাম শিক্ষা নিয়ে এখন নিচ্ছি কিংবা সমাজের অন্য যে কোনো তরুণ তরুণীরা যারা এখন ইসলাম সম্পর্কে অনেক আগ্রহী হয়েছে আমরা মনে করি যে এটা খুব ভালো একটা লক্ষণ আলহামদুলিল্লাহ কিন্তু আদব বা শিষ্টাচারের সাথে জ্ঞান অর্জন করা এটা খুব ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট সুতরাং এই প্রসঙ্গে আমাদের সন্তানদেরকে আমরা যারা জানি তাদের জ্ঞান দেওয়া দরকার আর অথবা যারা আজকে যাদেরকে নাসে ইন আমরা বলছি যেমন টিন অথবা যুবক যুবতী এরা যখন ইসলামের দিকে আগ্রহী হচ্ছে জ্ঞানটাকে অর্জন করার পরে জ্ঞানের সাথে তার আচরণ কী হবে জ্ঞানীদের সাথে তার কি আচরণ হবে তলাবুল আলম সিকিং নলেজ এর মর্যাদাটা কি এবং কীভাবে সে নলেজটা সিক করবে অনুসন্ধান করবে অর্জন করবে এবং স্ট্রাকচার নলেজটা কোথায় পাওয়া যায় নলেজটা কিন্তু স্ট্রাকচার্ড হওয়া উচিত তা হলে তোমাদের উল্টাপাল্টা নলেজ যেমন এলাহিয়ার থেকে এমনসেনার এলাহিয়ার থেকে যদি আঁকিদা শেখা শুরু করে তাহলে জ্ঞান গ্রহণযোগ্য না এই জন্য এলএমটা স্ট্রাকচার হবে তাহলে আমাদের সোসাইটিতে স্ট্রাকচার নলেজটা এটা যদি আমাদের শায়েখরা মিলে একটু হেল্প করেন যে উঠতি বয়সের ইনফরম্যাল এডুকেশনের জন্য স্ট্রাকচার নলেজটা কীভাবে তারা অর্জন করতে পারে তাহলে এটা এক সুন্দর একটা পদ্ধতি তবে এখানে একটা বিষয় সেটি হচ্ছে জ্ঞান অনুসন্ধানের যে শিষ্টাচার যেটাকে আদা বা এটিকেটস আমরা বলি এটিকেটস অফ সিকিং নলেজ সেই বিষয়টা কিন্তু খুব জরুরি আপনি সেই ইস্যুটাই আপনি আসলে তুলেছেন কারণ জ্ঞান আসার পরে কেউ অহংকারী হয়ে যায় জ্ঞান আসার পরে সেই জ্ঞান দিয়ে কেউ অন্যদেরকে ডিফিউড করে অন্যদেরকে হ্যাস্তনাস্ত করে এবং জ্ঞান আসার পরে মানুষ সেই জ্ঞানের সঠিক ব্যবহার জানে না এটা যেমন হয় আবার কোন জ্ঞান আগে প্রায়োরিটি বেসড অর্জন করতে হবে সে থাকে না তারপরে মানে এই জন্য স্কুল আমাদের জানা দরকার প্রসঙ্গে আমরা ডক্টর বকরা বুজায়েদের জায়দের চমৎকার একটা বই আমরা ইন্টারনেটে যে ডাউনলোড করে পড়তে পারেন সেটি হচ্ছে হেলিয়াতবেল আর ইংরেজিতে এটার নাম দেওয়া হয়েছে এটিকে ইংলিশ ট্রান্সলেশনও আছে আরবি তো আছেই আমার মনে হয় এই বইটি এত সুন্দর এবং এত প্রয়োজনীয় ভাষা আছে তারা সেটা জানতে পারবে আমার মনে হয় ইসলাম হাউস এর আরবিক সেকশন আমাদের বইটা আছে না এটা গুরুত্বপূর্ণ এই আলোচনাটা আমরা ইনশাআল্লাহ আগামী যে কোনো পর্বে আপনার কাছ থেকে শুনবো আমাদের দর্শকরা নিশ্চয়ই তো ইশা অথবা জানার জন্য উদ্গ্রীব হয়ে আছেন আল্লাহ আপনাকে হায়াত ইভাবে করুন আমরা আজকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি সময় দর্শক কিন্তু আমরা মোহতারাম ডক্টর মোহাম্মদ মঞ্জুর আলহের কাছ থেকে শুনছিলাম যে একজন ছাত্র যে দিন শিখবে জ্ঞান অর্জন করবে তার আদব তার উচিত সেটা তার কাছে শিখছিলাম বা জানছিলাম আমরা আমাদের সমাজ যেহেতু আর না আজকে এখানে শক্তি আগামী যে কোনো পর্বে ওনার কাছ থেকে আমরা এটা শোনার চেষ্টা করব ততক্ষণ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত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 शांति जन्लामे अवदान समाज शांति प्रतिष्ठाएस बुधवार रे आठ टन समचार सकाल सारे बांगल